তৃতীয় খণ্ড তৃতীয় পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে মারোয়াড়ি ভক্তগণ সঙ্গে শ্রীরামকৃষ্ণ বৈকাল আছে। মাস্টার ও দু একটি ভক্ত বসিয়ে আছেন কতগুলি মারোয়াড়ি ভক্ত আসিয়া প্রণাম করিলেন তাহারা কলিকাতায় ব্যবসা করেন তাহারা ঠাকুরকে বলিতেছেন আপনি আমাদের কিছু উপদেশ করুন ঠাকুর হাসিতেছেন শ্রীরামকৃষ্ণ মারোয়াড়ি ভক্তদের প্রতি দেখো আমি আর আমরা এ দুটি অজ্ঞান হে ঈশ্বর তুমি কর্তা আর তোমার এই সব এর নাম জ্ঞান আর আমার কেমন করে বলবে বাগানের সরকার বলে আমার বাগান কিন্তু যদি কোনো দোষ করে তখন মনিব তাড়িয়ে দেয় তখন এমন সাহস হয় না যে নিজের আমের সিন্দুকটা বাগান থেকে বের করে আনে কাম ক্রোধ আদি যাবার নয় ঈশ্বরের দিকে মোর ফিরিয়ে দাও কামনা লোপ করতে হয় তো ঈশ্বরকে পাওয়ার কামনা লোপ করো বিচার করে তাদের তাড়িয়ে দাও হাতি পরের কলাগাছ খেতে গেলে মাহুত অঙ্কুশ মারে তোমরা তো ব্যবসা করো ক্রমে ক্রমে উন্নতি করতে হয় জানো কেউ আগে রেড়ির কল করে আবার বেশি টাকা হলে কাপড়ের দোকান করে তেমনি ঈশ্বরের পথে এগিয়ে যেতে হয় হলো মাঝে মাঝে দিনগতক নির্জনে থেকে বেশি করে তাকে ডাকলে তবে কি জানো, সময় না হলে কিছু হয় না কারু ভোগ কর্ম অনেক বাকি থাকে সেই জন্য দেরিতে হয় ফোঁড়া কাঁচা অবস্থায় অস্ত্র করলে হিতে বিপরীত হয় পেকে মুখলে তবে ডাক্তার অস্ত্র করে ছেলে বলেছিল মা এখন আমি ঘুমুই আমার বাচ্ছে পেলে তখন তুমি তুলো মা বললে বাবা বাদছেতেই তোমায় তুলবে আমায় তুলতে হবে না সকলের হাস্য মারোয়ারি ভক্তেরা মাঝে মাঝে ঠাকুরের সেবার জন্য মিষ্টান্নদি দ্রব্য আনেন ফলাদি থাল মিছরি ইত্যাদি থাল মিছরিতে গোলাপ জলের গন্ধ ঠাকুর কিন্তু সেই সব জিনিস প্রায় সেবা করেন না বলেন ওদের অনেক মিথ্যা কথা কয়ে টাকা রোজগার করতে হয় তাই উপস্থিত মারোয়ারিদের কথাচ্ছলে উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ দেখো? ব্যবসা করতে গেলে সত্য কথার আঁট থাকে না ব্যবসায় তেজি মন্দি আছে নানকের গল্পে আছে যে তিনি বললেন অসাধুর দ্রব্য ভোজন করতে গিয়ে দেখলুম যে সে সব রক্ত মাখা হয়ে আছে সাধুদের শুদ্ধ জিনিস দিতে হয় মিথ্যা উপায়ে রোজগার করা জিনিস দিতে নাই सत्य पथे ईश्वर के पावा सर्वदाता नाम करते हैं कहर समय मनटा ता फेले रखते हैं जेमनारीठे फोड़ा हो सब क्ज करन फोड़ार दिखे रही है रामनम करा बस जे राम दशरथर ऐले आर जगत सृष्टि कर सर्वभूते आर अति निकटे आंतरे बाहिरे उही राम दशरथ की बेटा उही राम घट घट में लेटा उही राम जगत पशेरा उ राम सबसे निरा